মুসলমানদের কাশে ভাগ্যাকাশে উপমহাদেশের মুসলমানদের কাশে আজ দুর্যোগের ঘন ঘটা আরাকান ও কাশ্মীরের পর এবার হিন্দুত্ববাদের ভয়াল থাবায় এগিয়ে আসছে ভারত ও বাংলাদেশের দিকে ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাই মোদী ভারতকে রামরাজত্ব বানানোর দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ সম্প্রতি সংসদে পাশকৃত সিটিজেন অ্যামিডমেন্ট বিল ভারতের বিশ কোটি মুসলমানকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করবে ভারত সরকার যে মানদণ্ডে আসামের নাগরিক নাগরিকপুঞ্জী অর্থাৎ এনআরসি করেছে তাতে শেষমেশ বাংলা ভাষাভাষী লাখ লাখ মুসলমানকে বিতাড়িত করা হবে যেসব হিন্দু বাদ পড়েছে তাদেরকে নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে পুনরায় নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে গত অক্টোবরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী বিজেপি নেতা অমিত শাহ বলে একজন হিন্দুকেও ভারত ছাড়তে হবে না এবং একজন অনুপ্রবেশকারীকেও আমরা ভারতে থাকতে দেব না সব মিলিয়ে ভারতের মুসলমানরা এখন অস্তিত্ব সংকটে বিশ্ব হিন্দু পরিষদ আর এস সেনা ও বজ্রং দলের মতো সশস্ত্র জঙ্গি সংগঠনগুলো দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ধীরে ধীরে আরাকান ও ফিলিস্তিনের মতো মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে উপমহাদেশের মুসলিম জনগোষ্ঠী একাত্তরে টানা জাতীয়তাবাদী সীমান্ত আমাদেরকে প্রতারিত করছে ভারতের মুসলমানদের বিপর্যয়ের প্রভাব আমাদের উপরও পড়বে ধীরে ধীরে শয়তানের কালো থাবা বাংলাদেশকেও গ্রাস করবে ইতিমধ্যে বিজেপির পাঁচটা গোলাম হাসিনা সরকার বাংলার স্বাধীনতা পানির দরে ভারতের কাছে বেচে দিয়েছে ইস্কনের ষড়যন্ত্রের কুটিল ছড়িয়ে দিয়েছে পুরো দেশে প্রশাসন নিয়ন্ত্রণ করছে ভারতের বেতনভোগী সন্ত্রাসীরা সুতরাং হে বাংলার মুসলিম ফুররি এখতলাফ ছেড়ে ঐক্যবদ্ধ হন ঝড় আসার আগেই প্রস্তুতি নিন নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে আত্মনিয়োগ করলেন